আনাস ইবনে মালিক রওদুল্লাহ তাল্লাহ আহু হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাইসাল্লাম ও জায়দ ইবনে সাবিদ রাতলা আনহু একসাথে সেহরি খাচ্ছিলেন যখন তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লা সাল্লাম ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাত আদায় করলেন কাতাদার রহমতুল্লাহী বলেন আমরা আনাস রদুল্লাহাতাল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম তাদের সেহেরি খাওয়া হতে অবসর হয়ে সালাত শুরু করার মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল তিনি বললেন একজন লোক ৫০ আয়াত তিলাত করতে পারে এতটুকু সময়ের ব্যবধান ছিল